انلا <تصفيق> الرحيم <تصفيق> <مشفق>, <مشفق>, مشفق متعطف لا ينتهي بالحصر ما عطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعصى السلام عليكم ورحمة الله تعالى بركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره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 এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছিল শান্তি কোন পথে আমরা বলেছিলাম গত প্রোগ্রামে যে সকলেরই একটা অভিযোগ ঘরে শান্তি নেই পারিবারিক জীবনে শান্তি নেই সামাজিক জীবনে শান্তি নেই কোথাও শান্তি নেই শান্তির জন্য হাহাকার কিন্তু শান্তি তো মুখের কথা নয় মিষ্টি খাবো মিষ্টি খাবো বললেই তো মিষ্টি খাওয়া হয় যায় না মিষ্টি তো মুখে দিতে হবে ঠিক শান্তি চাই বললেই তো হবে না শান্তির কামনা করলেই তো হবে না শান্তি যে পথে সেই পথ অবলম্বন করতে হবে প্রিয় বন্ধুগণ রব্বুল আলেমিন আমাদেরকে শান্তির সে পথ বাতলে দিয়েছেন তিনি বলেছেন ও মানুষ তোমরা সামাজিক জীব সামাজিক জীবনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তোমরা এগিয়ে যাবে সেই সহযোগিতার একজন আরেকজনের যে সহযোগী হবে সেখানে আমি কিছু বিষয় তোমাদের উপর আরোপ করেছি যে তোমরা একে অপরের এই দায়িত্বগুলো আদায় করবে এই অধিকারগুলো আদায় করবে তাদের যার যার অধিকার তাদেরকে বুঝিয়ে দিবে তাহলেই সমাজে শান্তি আসবে পরিবারে শান্তি আসবে সব জায়গায় শান্তি আসবে ইনশাল্লাহ তাই আমরা আলোচনা করেছি সন্তানের হক সম্পর্কে যে বাবা মা যখন সন্তানের অধিকারগুলো আদায় করবে সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি সন্তানের অনেক না আমাদের কাছে সে অধিকারগুলো সন্তানের যদি আমি আদায় করতে না পারি তাহলে সন্তানের কাছে আমারও খেদমতের আশা করা বোকামি ছাড়া কিছু নয় কারণ এটা রবুলা আলমিনের বিধান আমি যেমন করব রব আলমিনের পক্ষ থেকে আমার জন্য তেমনই ফায়সলা হবে আমি সন্তানকে দূরে দূরে ঠেলে রাখবো আমি সন্তানকে কাছে ডাকবো না ভালোর দিকে তাকে ডাকবো না তাহলে সন্তানও এক সময় আমি যখন বুড়ো হয়ে যাব। আমার যখন সন্তানের সহযোগিতা দরকার সেও আমার থেকে দূরে সরে যাবে এটাই রব্বুল আলমিনের বিধান রব্বুল আলমিনের নিজাম এমনই সিস্টেমটা এমনই রব্বুল আলমিনের প্রিয় বন্ধুরা তাই সন্তানের যে হকগুলো আছে যে অধিকারগুলো আছে ইনশা আল্লাহ আমরা সেগুলো আদায় করবো ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি আয়াতের মধ্যে যে শব্দটা এসেছে অবিল ওয়া আলিদইনী হাসানা মা বাবার হক আদায় করা সম্পর্কে রব্বুল আলমিন বলেছেন যে ঘরের মধ্যে শান্তি তখনই আসবে মা বাবা যেমন সন্তানের হক আদায় করবে সন্তানও যখন তার দায়িত্ব চলে আসবে মা বাবার সেও মা বাবার হক আদায় করবে সে মা বাবার হক আদায় সম্পর্কে রব্বুল আলমিন বলছেন অবিল ওয়া আলিদইনী হাসানা মা বাবার সাথে সুন্দর আচরণ তোমাকে করতে হবে অন্য আয়াতের সুরাবনী ইসরাইলের এক আয়াত রব্বুল আলমিন আরো স্পষ্ট করে বলেছেন সেই সুন্দর আচরণগুলোর ধরনটা কেমন হবে রবুলা আলমী নিঃস্বাদ করে না কদ অর্বুক এটা তোমার রবের ফয়সালা এই কথাকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই শুরুতেই রবুলা আলামিন কথাটা বলে দিচ্ছেন ও কদ অর্বুক ও সন্তানেরা খেয়াল করে শুনতে হবে লক্ষ্য কর এটা কিন্তু তোমার রবের ফয়সালা রবের সিদ্ধান্ত এটা যার তার সিদ্ধান্ত নয় সরকারি কোনো কানুন নয় যে তুমি কখনো মানো কখনো মানো না এটা তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত ফায়সালা তিনি বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এটা রবের ফায়সালা রব নিজের সম্পর্কে বলার পরপরই বলছেন যে একজন মানুষের জন্য রবের ইবাদতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সুন্দর আচরণ করা এটা অত্যন্ত জরুরি বিষয় فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما رب العالمين شيহসানের সংজ্ঞা نجي দিচ্ছেন ইমা ইবুলগান عندك الكبر أو او كلاهما মা বাবা দুজনের অথবা যে কোন একজন যখন বার্ধক্যে পৌঁছে তখন তাদের সাথে তোমার আচরণ কেমন হওয়া উচিত প্রিয় বন্ধুগণ এই কথা থেকে যেন আমরা এই কথা না বুঝি যে মা বাবার হক কেবল মা বাবা যখন এমনকি নয় রবুলা আলমিন এটা বলার একটা কারণ আছে যেটা বলেছেন আসলে সেই মুহুর্তে মা বাবার খিদমটটা বেশি দরকার হয় বেশি প্রয়োজন হয় এই জন্যই আলামিন ওই সময়ে যেন মানুষ উদাসীন না হয় সেইজন্য জন্য আলামিন আলমিন ওই সময়টার প্রতি আলাদা গুরুত্ব দিয়েছেন কারণ দেখা যায় ওই সময়ে মানুষ বেশি উদাসীন হয়ে যায় কারণ মা বাবা যখন বয়স্ক হয়ে যায় বার্ধক্যে পৌঁছে যায় তখন তার আচরণ শিশু হয় বাচ্চার মতো হয়ে যায় সে সন্তানের সাথে এমন এমন আবদার করে বসে এমন এমন আচরণ করে বসে সন্তানের বিরক্তির কারণ হয় সেটা আল্লাহ সেই সময়টার কথাই বলছেন যে তোমারও এইরকম একটা সময় কিন্তু গিয়েছিল তুমি যখন ছোট্ট শিশু ছিলে যখন চলতে পারতে না একা একই কিছুই করতে পারতে না ইস্তিঞ্জা ভাতরুম খাওয়া আদাওয়া দাওয়া এমনকি হাঁটতেও না। তখন কিন্তু তোমার এই মা বাবাই ছিল তোমার একমাত্র সম্বল সহায় বিশেষ করে মা রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে শীতের রাত কনকনে শীত ঠান্ডায় শরীর কাঁপছে তুমি পেশাব করে দিয়েছ তোমার গা ভিজে গেছে মা তোমাকে রক্ষার জন্য নিজের ঘুমকে হারাম করে দিয়েছেন এটা আমাদের বাস্তবতা স্বীকার না করার কোনো উপায় নাই রাতে যখন আমরা ঘুমিয়ে যাই তখন সন্তান যাদের সন্তান আছে তারাই বলতে পারবে এটা সন্তান যখন খাটের মধ্যে নড়াচড়া করে সাথে সাথে মা বাবার ঘুম ভেঙে যায় আমার বাচ্চার না কষ্ট হচ্ছে কোনো সমস্যা হচ্ছে একটা হৃদয়ের টান দুনিয়ার সমস্ত মানুষের মহাব্বতের মধ্যে ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে একমাত্র ভালোবাসা মা বাবার ভালোবাসা যার মধ্যে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ মা বাবার সন্তানকে ভালোবাসে সেই নিঃস্বার্থ ভালোবাসা তুমি ভোগ করেছ কেন মা বাবার খেদমত তুমি করবানা কেন তার সাথে সদাচরণ করবা না। তুমি কি ভুলে গিয়েছ তুমি যখন মায়ের পেটে ছিলে সবাই একসাথে খেতে বসেছে মায়ের পেটের মধ্যে তুমি আঘাত করেছো লাথি মেরেছ মা আর বসে থাকতে পারেন নাই সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছেন মা শুয়েছিলেন তুমি পেটের মধ্যে লাথি মেরেছ মা শুয়ে থাকতে পারেন না তিনি ঘরের হাঁটা চলা শুরু করেছেন এমন কষ্ট দিয়েছ তুমি তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় তুমি মাকে রক্ত করেছ তিনি যুদ্ধের ময়দানে পড়ে আছেন রক্তাক্ত মা এমন কষ্ট তিনি করেছ নারী ছেড়া সেই সন্তান তুমি দুধ যখন পান করিয়েছেন তুমি প্রতি মুহূর্তে তাকে কষ্ট দিয়েছ সব কষ্ট তিনি তোমার শান্তির জন্য আরামের জন্য। তোমার বেড়ে ওঠার জন্য তিনি তার জীবনের সমস্ত আনন্দ সমস্ত সুখকে তিনি বিসর্জন দিয়েছেন তুমি কি সে কথা ভুলে গিয়েছ তুমি ভুললেও তোমার রব আল কিন্তু তিনি তার এবাদতের সাথে বলেছেন দুইজনের যে কোনো একজন অথবা দুইও জন যদি বার্ধক্যে পৌঁছে তখন মানুষ উদাসীন হয়ে যেতে পারে তখন মানুষ মা বাবার ওই আচরণের কারণে বিরক্ত হতে পারে মা বাবার ওই শিশু ছিলে। তুমি রকম সুলভ কথাবার্তায় বিরক্ত হইনা আবদার করেছি মা বাবার কাছে প্রশ্ন সব প্রশ্নের উত্তর মা বাবা তোমাকে দিয়েছেন আনন্দের সাথে তোমাকে কখনো বিমুখ করেন নাই সেই অসহায় মা বাবা আজকে তোমার একটু সহযোগিতা চাচ্ছে তুমি একসময় তাদেরকে তোমার হাতের লাঠি বানিয়েছ আজকে তাদের লাঠি দরকার রবুল্লা আলমিন বলছেন তুমি তার লাঠি হয়ে যাও মা বাবার বড় প্রয়োজন আজকে তোমার কেন তার খিদমত করবানা আল্লাহ হুকুম পরবর্তীতে রব আলামিন সে ব্যাখ্যা দিচ্ছেন এহসানের ব্যাখ্যা দিচ্ছেন সুন্দর আচরণের ব্যাখ্যা দিচ্ছেন যদি তারা বার্ধক্যে পৌঁছে ফলে তকুল হুমা উফ তাদেরকে উফ পর্যন্ত বলবে না এই উফ পর্যন্ত না বলার অনেক ব্যাখ্যা আছে মুফাসরিন কেরামের বিভিন্ন ব্যাখ্যা আমাদের সামনে দিয়েছেন কিতাবগুলোতে খুললেই পাওয়া যাবে উফ মানে হচ্ছে কোনো কাজের বিষয়ে মা বাবার সামনে তুমি বিরক্তি প্রকাশ করে বলো না উফ আমি এই কাজটা করতে পারব না এই বলবা না। এই এইরকম বিরক্তি প্রকাশ করবা না তারা কষ্ট পাবেন কোনো কোনো মুভাসির আরেকটু আগ বাড়িয়ে বলেছেন যে তুমি যখন নিজে কোনো কষ্ট পাবা ওই কষ্ট মা বাবার সামনে প্রকাশ করবানা উফ বলবা না। বাজার করে আসছ কোনো বোঝা মাথায় নিয়ে আসছ বাহির থেকে কষ্ট করে আসছো ঘেমে তুমি কষ্ট করে ঘরের মধ্যে আসছো মা বাবার সামনে এসে বলো না আহ বহু কষ্ট পেয়েছি কারণ এতটুকু কষ্ট পর্যন্ত বহুগুণ বেশি কষ্ট তোমার মা বাবার গলিজায় গিয়ে আঘাত করেছে এতটুকু কষ্ট মা বাবাকে দেওয়া যাবে না নিজের কষ্টের ভাবটাও মা বাবার সামনে প্রকাশ করা যাবে না এটাই বলছেন রবুলা আলমিন আল্লাহ সুহান ওলে তকুল হুমা উফ ওলে তাদেরকে ধমকার সুরে কথা বলা যাবে না তিনি যদি তোমাকে তুমি যখন অসহায় ছিলে। করতে পারতে না নানা রকমের তুমি জুড়ে দিতে সামনে এটা ফেলতে ওটা ফেলতে এটা নষ্ট করতে ওটা নষ্ট করতে তখন যদি মা বাবা তোমাকে ধমকে ঘর থেকে বের করে দিত তুমি কি করতা সেদিন যখন তোমার মা বাবা তেমনটি করেন নাই আজকের এই অসহায় মুহূর্তে তাদের এই শিশু আচরণে তুমি বিরক্ত হয়ে তাদেরকে ধমক দিও না বলেহার হুমা বরং তোমাকে কি করতে হবে অকুল লেহুমা কৌলেন ক্যারিমা তাদের সাথে সুন্দর কথা বলতে হবে ভদ্রসুলভ কথা বলতে হবে নরম আচরণ তাদের সামনে করতে হবে একান্তি গিয়ে তাদের সাথে বসতে হবে তাদের সাথে এমন ভাবে কথা বলবে যেন তাদের মন জুড়ে যায় ঠান্ডা হয়ে যায় করি যার ঠান্ডা করার মতো কথা তাদের সামনে বলতে হবে অকুল লেহুমা কৌলেন কেরিমা অরবুলা আলমিন বলছেন তার পরবর্তী আয়াতে তাদের সামনে তোমার মায়ার মোহাব্বতের ভালোবাসার বিনয়ের ডানাগুলো মেরে দাও তাদের সামনে নত হয়ে যাও ঘাড় উঁচু করে মাথা উঁচু করে তাদের সামনে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে যেও না খবরদার তাদের সামনে বিন্দু বিন্দুমাত্র বেয়াদিমূলক আচরণ করা যাবে না এটা আল্লাহ বরদাস্ত করবেন না কারণ তাদের যে অনেক অনেক অবদান তোমার উপর যেগুলোর দায় দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় সুদ করায় এই ঋণ তোমার পক্ষে সম্ভব নয় অরবুল আলমিন যে পথে তোমাকে ওই ঋণ সুদ করার একটু ব্যবস্থা করেছেন সেটাও যদি তুমি না করো আল্লাহর গজব তোমার উপর সরাসরি হবে প্রিয় দর্শক শ্রোতা সে বিষয়ে আমরা আরো কথা বলবো ইনশা আল্লাহ ছোট্ট একটা বিরতিতে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ তালা আমাদেরকে আবারও বিরতির পর এই বিষয়ে কথা বলার শোনার তৌফিকে আনায়ত করেন আমিন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 कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर अल आल कुरान जीवन घनीष्ठ विधि विधान आज रत साढ़े दस टेब्रचार सकाल नशे पीस टी बांगलाय Father Zakanna I am Zikra Naik my name is Rustan Naik you are the best of people i worship mankind entirely for believing in matla and believing in allah kuntum khairu ummatin ukharijat lin nas ta'muruna bil ma'rufi wa tanahuna 'anil munkari wa tu'minuna billah Surely my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world. <laughs> <laughs> As-salamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh. My dear friend, I have been told the truth of the world. সামাজিক শান্তি কোন পথে সামাজিক শান্তি তো সে পথেই যখন প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করব। সামাজিক জীবনে চলার জন্যে একজন আরেকজনের সহযোগিতা লাগবে ওই সহযোগিতার মধ্যে রব্বুল আলমিন যে দায়িত্বগুলো আমার উপর চেপে দিয়েছেন আমার উপর অর্পণ করেছেন সেই দায়িত্বগুলো প্রত্যেকে যদি যথাযথভাবে আদায় করি পালন করি তাহলেই শান্তি সমাজে আসবে পারিবারিক জীবনে আসবে সামাজিক জীবনে আসবে ব্যক্তি জীবনে আসবে রাষ্ট্রীয় জীবনে আসবে সব জায়গায় শান্তি বিরাজমান হবে ইনশা আল্লাহ পথ একটাই রাস্তা একটাই পদ্ধতি একটাই যেটা আমার রব বলেছেন যেটা আমার প্রিয় নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রিয় বন্ধুরা সুরা ৩৬ নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো অবতারণা করেছি মা বাবার হক সম্পর্কে বলছিলাম সন্তানদের জন্যে যে সন্তান মা বাবার হক সম্পর্কে সতর্ক থাকতে হবে আল্লাহ তাহলে অত্যন্ত কঠিন ভাষায় কিন্তু বলেছেন যে খবরদার আমি সব কিছু বরদাস্ত করবো আমার নাফরমানি করো তুমি আমার সাথে সিরিক করবা না এটা আমি বরদাস্ত করব না রব্বুলা আলমিন বলছেন বলে এত কুবি আমার সাথে সিরিক করা যাবে না তো আল্লাহর ফয়েসালা এবং মা বাবার সাথে নাফরমানি করা যাবে না আরবুলা আলামিন বলছেন এটা আমি বরদাস্ত করব না প্রিয় বন্ধুরা আমরা বলছিলাম মা বাবার সামনে বিনয়ের মাথা ঝুঁকিয়ে দিতে হবে বিনয়ের ডানা মেলে দিতে হবে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব মা বাবার সাথে উচ্চ স্বরে কথা না বলা এমন কোনো ভাব না দেখানো যাতে করে মা বাবা কষ্ট পান অত্যন্ত বিনয়ের সাথে মা বাবার সামনে আসতে হবে আমার জন্যে সবচেয়ে বড় পীর যে মহান দুই ব্যক্তি সবচেয়ে বড় বুজুর্গ আমার জন্য যে মহান দুই ব্যক্তি সবচেয়ে বড় আল্লাহওয়ালা আমার জন্য যে মহান দুই ব্যক্তি আমি কি কোনোদিন তাদের সামনে এ বিনয়ের মাথাটা তাদের সামনে কি আমি ঝুঁকিয়েছিলাম কোনদিন কি বলেছিলাম বাবা আমার মাথা একটু হাত বুলিয়ে দাও কোনদিন কি বলেছিলাম মা আমার মাথা একটু হাত বুলিয়ে দাও আলামিন কিন্তু সেটাই বলছেন অন্য কোথাও নয়। তুমি তোমার মা বাবাকেই তোমার সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় বুজুর সবচেয়ে বড় আল্লাহওয়াল আর স্বীকৃতি তুমি দাও আমি রব দিয়ে দিলাম তুমি তাদের সামনে তোমার বিনয়ের ডানাগুলো মেরে দাও তাদের রহমতের হাত তোমার মাথায় বুলিয়ে নাও তুমি নানা রকমের হাদি আনিয়ে তোমার শ্বশুর বাড়িতে যাও শ্বশুরকে খুশি করো শাশুড়িকে খুশি করো তোমার পীরকে খুশি করো উস্তাদকে খুশি করো তোমার বসকে খুশি করো আল্লাহকে খুশি করার জন্যে তোমার যেটা করণীয় ছিল মৌসুমি একটু ফল নিয়ে মার সামনে হাজির করা মা তুমি খাও একটু আমার সামনে খাও মার মুখের মধ্যে একটু তুলে দাও কারণ এই মা কতবার জীবনের তোমার মুখে খাবার তুলে দিয়েছে তুমি কি ভুলে গিয়েছ সেটা ভুলে হবে না পেয়ারে হাজিরিন প্রিয় বন্ধুগণ এটা ভুললে হবে না নাফরমানি হয়ে যাবে বেঈমানি হয়ে যাবে আল্লাহ এটা বরদাস্ত করবেন না অরবুলা আলমিন বলছেন এই কাজটা তোমাকে আমাকে করতে হবে আমার জন্যে আপনার জন্য সকলের জন্যে মনে রাখতে হবে আমাদের সবচেয়ে বড় পীর আমাদের মা বাবা কারণ দুনিয়ার এমন কোনো পীর সম্পর্কে এমন কোনো আল্লাহ আলা বুজুর্গ সম্পর্কে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলী আসাল্লাম এ কথা বলেননি যে ওই পীর তোমার জান্নাত ওই পীর তোমার জাহান্নাম পীরের অনুগত হও পীরের কথা মানো তাইলে তুমি জান্নাতে যাবা আর পীরের কথা না মানলে তুমি জাহান নামে যাবা ওই আল্লাহ কথা শুনলে তুমি জান্নাতে যাবা ওই আল্লাহ কথা জাহান নামে যাবা দুনিয়ার কোন ব্যক্তি সম্পর্কে এমনটি বলেননি তিনি বলেছেন বাবা মা সম্পর্কে হুমা জান্নাত বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এই বাবা মাকে যদি খুশি রাখতে পারো আল্লাহর নাফুর মানি না করে এটা খেয়াল রাখতে হবে আল্লাহর নাফুরমানি করে কারো অনুসরণ অনুকরণ কারো এটা আত করা যাবে না এটা আমাকে প্রথমে মনে রাখতে হবে বাবা মাকে খুশি রাখবো আমি দিনের দেখানো পথেই শরীয়তের দেখানো পথেই ভিন্ন কোনো উপায়ে নয় প্রিয় বন্ধুরা রসুল বলছেন এইভাবে যদি বাবা মাকে খুশি রাখা যায় তাইলে আল্লাহ রসুল বলছেন তোমার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আর উল্টোটা যদি তুমি করো বাবা মার নাফুরমানি যদি করো তাদেরকে যদি অসন্তুষ্ট রাখো তাইলে কিন্তু তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে আমরা জানি জেহাদ অনেক বড় ফজিরতের আমল সাহাব এ কারাম যাওয়ার জন্য রসুলের সাথে পাগল প্রায় হয়ে থাকতেন অথচ বহু সাহাবি এরকম হাদিসের কিতাবে আমরা পেয়েছি জেহাদের জন্য যাওয়ার জন্য রসুলের কাছে নিবেদন করেছেন রসুল আল্লাহ আপনার সাথে জেহাদে যেতে চাই আল্লাহ রসুল সাল্লা বলেছেন কেন বলে আখেরাত পাওয়ার জন্য স্বভাব পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেছেন বাবা মা আছে তাদের খেদমত করো ওখানেই তোমার জান্নাত ওখানেই আল্লাহর সন্তুষ্টি সেটা করো তুমি রসুল ফিরিয়ে দিয়েছেন ওয়াইস করি রহিমাহ প্রসঙ্গ আমরা জানি নানা রকমের কথা তার সম্পর্কে বাজারে পাওয়া যায় আসলে হাদিসে যে সমস্ত কথাগুলো আছে সেটাই সত্যিকার অর্থে সঠিক অন্য কোনো বিষয় যেগুলো হাদিসে নাই ওই সমস্ত বানোয়াট কথা থেকেও আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ তালা মুসলিম শরীফের মধ্যে হজরত ওয়াইসি রহমুল্লাহ সম্পর্কে এসছে তিনি মার খিদমত করতেন তার মা অসুস্থ রসুলের যুগের মানুষ ইমান কবুল করেছেন কিন্তু রসুলকে দেখার সৌভাগ্য তার হচ্ছে না প্রিয় বন্ধুরা হজরত আবদুল্লাহ ইবিন মুবারক রহমাতুল্লাহ আলাই তবে ছিলেন অনেক বড় মুহাদ্দিস ছিলেন ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবিন মুবারককে এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন জনাব হজরতলাহ উত্তম নাকি হজরত অমর ইবনী আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহত্তম দুই প্রজন্মের দুইজন সাহাবিদের আবদুল্লাবিনী মুবারক কে যে কে শ্রেষ্ঠ হজরত আবদুল্লাবী মুবারক রহমতুল্লাহ আলাই চমৎকার উত্তর দিয়েছেন তিনি বলেছেন কি বলো তুমি সাহাবির সাথে তুলনা করছো আরে শুনে রাখোল্লাহ আনহু রসুলের সাথে যে সমস্ত জিহাজে অংশগ্রহণ করেছেন সেই জিহাজে অংশগ্রহণ কালীন সময়ে মধ্যে যে সমস্ত ধুলি গিয়েছে দুনিয়ার কোনো মানুষ ওই ধুলির পরিমাণ হওয়ার যোগ্যতা রাখে না একজন সাহাবির মর্যাদা এত উঁচু মুসলিম শরীফের হাদিস পঁচিশশো নম্বর হাদিস খুলে দেখুন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম হজত ওয়াইস করি মর্যাদা দান করেছেন রসুল হজরতল্লাহকে বলেছেন ও অমর আমার মৃত্যুর পর যদি কর্ণ থেকে ইয়ামান থেকে এই ওয়াইস নামক কোনো ব্যক্তি আসে যার অবয়ব এই এইরকম তাহলে তুমি তার মাধ্যমে নিজের জন্য দোয়া করিয়ে নিয়েও সো হান আল্লাহ হজরত অমরের মতো মানুষকে রসুল বলছেন যে ওয়াইস করণের মাধ্যমে নিজের জন্য কিছু চেয়ে নিও আল্লাহর কাছে কারণ আল্লাহ তার দোয়াকে কবল করবেন হজরত অমর এই কথা শোনার পর সবসময় অপেক্ষায় থাকতেন ওই কর্ণ থেকে কারা আসে খোঁজ খবর নেয় ওয়াইস নামক কেউ আছে কিনা সময়। ঠিকই হজরত ওয়াইস কর্নি মদিনায় আসলেন আমার জন্য আলী হাসাল্লাম আমাকে এত সম্মান দান করেছেন এত মর্যাদা দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা কিসের কারণে একজন সাহাবিকে অমরের মতো একজন সাহাবিকে রসুল উপদেশ দিচ্ছেন হুকুম করছেন কত বড় মর্যাদা এটা মায়ের কারণে মর্যাদা করেছেন আমরা আল্লাহকে পাওয়া সম্ভব নয় প্রিয় বন্ধুরা যে আয়াতটা তেলাবাদ করেছিলাম বলছেন যে বাবা মার জন্য এত কিছু করার পরেও সমস্ত খিদমত করার পরেও তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ এই বাবা মা ছোটবেলায় শিশু অবস্থায় আমাকে যেমন আদর করে লালন পালন করেছেন মায়া মোহাব্বতের সাথে লালন পালন করেছেন ও আল্লাহ আজকে আপনি তাদেরকে ওইভাবে আপন করে নিয়ে আপনার রহমত দ্বারা তাদেরকে লালন পালন করেন এইভাবে আল্লাহর কাছে তুমি চাইতে থাকো প্রিয় বন্ধুরা একটা প্রশ্ন আসতে পারে যে মা বাবার সমস্ত হক আদায় করার পর আবার আল্লাহর কাছে এই প্রার্থনা কেন মুফাসণী কেরাম চমৎকার ব্যাখ্যা দিয়েছেন লক্ষণীয় বিষয় মুফশ্রিণী কেরাম বলেছেন যে তুমি যতই চেষ্টা করো যত খেদমতি করো মা বাবার ওই যে ভালোবাসা ও কৃত্রিম ভালোবাসা সেই ভালোবাসার মূল্য তোমার পক্ষে দেওয়া সম্ভব নয় সারা জীবন মা বাবার খেদমত করেও তুমি মা বাবার হক আদায় করা তোমার পক্ষে সম্ভব নয় কাজেই তুমি শেষ মুহূর্তে হলেও জীবনের এই দায়িত্বটা আল্লাহর কাছে সপে দাও আর বলো আল্লাহ মা বাবা আমার উপর এত এহসান করেছেন এত দয়া করেছেন এত অনুগ্রহ করেছেন তাদের হক আদায় করা তাদের খেদমত যথাযথভাবে করা তাদের প্রতিদান দেওয়া ওই ঋণ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয় রব্বুল আলমিনে আপনার কাছে তাদেরকে শপি দিলাম ও আল্লাহ তাদের হকগুলো আমার পক্ষ থেকে আপনি আদায় করে দেন আপনি তাদেরকে জান্নাতি পরিবেশে কবরের মধ্যে আশ্রয় দান করেন এইভাবে আল্লাহর কাছে মা বাবার রহমতের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে সপে দিতে হবে প্রিয় বন্ধুরা যাদের মা বাবা নাই এখনও সুযোগ আছে কবরের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করেন মা বাবার আপনজন যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখেন বান্ধব যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখেন মা বাবার ভাই বোন যারা আছেন তাদের খেদমত করেন তাদের সাথে সুসম্পর্ক রাখেন তাহলে কিছুটা হলেও মা বাবার হক আদায় হবে ইনশা আল্লাহ তালা সমাজে শান্তি আসবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে প্রত্যেকের হক যথাযথ ভাবে আদায় করার তৌফিকেন তাহলে সমাজ আমাদের সামনে আসবে সে পথে যে পথ রসুল আল্লাহ যে পথের নির্দেশনা দিয়েছেন সে পথে আমাদের সকলকে চলার তৌফিক আনায়ত করেন আমিনা আলহামদুলিল্লাহ রব আল আসসালামিক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 লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে কে বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয় আপনার সম্পদ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 BIC बे इन एडमिन एट द रेट पिस डटी मानवतार समाधान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 খান হাফেজ উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি কি আছে মোমিনের দায়িত্ব देख आकिदा आज रत आठटन सम्प्रचार सकाल साढ़े छटाय बांगलेशे पीटिविंगल